আসসালামু আলাইকুম বরহমতলি আলহামদুলিল্লাহ রবিনমিন আিয় দর্শক বৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ পেস বাংলার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব উত্তা ওহিদ এর ধারাবাহিক দর্শী আজকের এই দর্শটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেছে অনেক সময় ইসলামের কোন বিধান হয়তোবা আমি পালন করতে পারছি না আমার সাধ্যের বাইরে বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি সেক্ষেত্রে দুর্বল হতে পারি কিন্তু ইসলামের কোন বিধানকে বা ইসলামের কোন বিষয়কে আমি কটাক্ষ করব ঠাট্টা বিদ্রুপ छो कथा इसलमर विषय के केंद्र करा का एक जन्म अमीन एक मुसलिम इसलम विषय प्रति से कख ठाट्टा विद्रुप वाच्छल्य कोचु कथा बोलते जो तालम ईमान समूले बिल्टाई स्वाभाविक विषय आसोन आज के मन एक गुरुतवपूर्ण विषय के लिए আলোচনা করতে যাচ্ছি লেখক রাহমাহুল্লাহ কিতাবুত্তৌ হেঈদের আটচল্লিশতম অধ্যায় তিনি বেঁধেছেন বাবু মনহাজ আলা বিশাই ইনফি হিদিক্লাহ আবিল কোরআন আবিল রসুল কোনো ব্যক্তি যদি আল্লাহ সব তালাকে কেন্দ্র করে অথবা কোরআনকে কেন্দ্র করে অথবা রসুল সাল আলী হুসাল্লামকে কেন্দ্র করে কোনো ঠাট্টা বিদ্রুপ করে থাকে তাহলে সে ব্যক্তির হুকুম কি হতে পারে तर इमान पर्या जा आज के दर्शे आलोचना सुनबी खूब भयनक विषय यज्ञ जोटी आगे हमें बोलो विषय पालन करते दुरबल होते सकले सब विषय समान भावे पालन करतेम नय क पालन करते ना पर सब विषयगली श्रद्धार चोक देखते আল্লাহ সুবাহানু আতালার বিষয়গুলিকে কোরআনের বিষয়গুলিকে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের বিষয়গুলিকে বা ইসলামের যে কোনো বিধিবিধানের বিষয়গুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার হাসি তামাশা করার কোনো রকমের সুযোগ নেই লেখক রহেমা অধ্যায় পেধে তিনি এখানে প্রথমে একটি আয়াত নিয়ে এসেছেন তারপর একটি গুরুত্বপূর্ণ সে আয়াত অবতরণের প্রেক্ষাপট বিশুদ্ধ সনদের আলোকে তিনি এখানে তুলে ধরেছেন আমরা সে আয়াত শুনব এবং কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে এ আয়াতটি নাজিল হলো এ আয়াতটি অবতীর্ণ হলো সেটি শুনে আমরা বিষয়টি কি ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করব। আয়াতটি সোরা তাওবা এর ৬৫ ও ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন রাসুলসাল্লামকে বলছেন যদি তাদেরকে জিজ্ঞাসা করো তুমি যে কেন তারা এই ধরনের কথাগুলি বলল। তারা জবাব দিবে আসলে আমরা এগুলি হাসি রহস্য করে বলেছি কোনো আসলে উদ্দেশ্য নিয়ে বলিনি আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন কোল বলে দাও তাদেরকে জানিয়ে দাও এগুলি হাসি রহস্যের বিষয় নয় কোল আবিল তোমরা হাসি রহস্য করবো আল্লাহকে রহস্য করবো রহস্য করবো রহস্যের বিষয় তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছো কোন ওজোর আপত্তি করার তোমার আর কোনো সুযোগ নেই আল্লাহ আকবার। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহকে কেন্দ্র করে रसूल के केंद्र कर अल्लाहर कुरआन के केंद्र कर विधि विधान के केंद्र कर हाँ रहस्य करारो सूज नहीं छात्रा विद्रूप करारूग नहीं था परिणति खूब भयह यह आगे बोल इसलमर विधानगुल पालन करते व्यक्ति हिसाब से दुरबल होते सब करते अलसतवशत हो शयतान प्रोचन हक और मानसिकत होता भिन्न विषय क्योंकि जदि इसलमर कोषय के कटाक्ष करते चाहति और कठिन समलेम बवतीर्ण अल्लाह रसूल सल्लाह सल सल्लम सप्तम हिजर दिखे जो तबुकर युद्धे जान ने ए ए से तबुकर जुद्धे से आयत टी अवती तो ठाट्टा विद्रोप सम्पर्क आयत अवती है कारण ठाट्टा विद्रोपरामान आना यर्थ हल से विषय करा तो आल्लर प्रति ईमान आना अर्थात हल आल्ला के बड़कर देखा और जो ठाट्टा विद्रोपरा है मान यपरी विषय से छोट कर देखा है কোনো বিষয়ের প্রতি ঠাট্টা বিদ্রোপ করা মানেই হলো এটাকে তুচ্ছ করা হয় ছটো করা হয় হেউ করা হয় আর ইমানের দিকটা হলো তার বিপরীত যেগুলির প্রতি ইমান আনতে হয় আল্লাহর প্রতিদের প্রতি ইমান আনা মানে সেগুলিকে হাইলাইট করে দেখতে হয় সেগুলিকে করে দেখতে হয় তেজন্য জন্য ইমান আর ঠাট্টা বিদ্রুপ দুটি বিষয় সাংঘর্ষিক বিষয় কোনো একজন মানুষের কাছ থেকে সত্যিকারী ইমান আবার ঠাট্টা বিদ্রুপ বের হবে এটা হইতে পারে না তাই যে ব্যক্তি ইমানের দাবি করবে আবার তার কাছ থেকে এই বিষয়গুলির প্রতি ঠাট্টা বিদ্রোপ বের হবে তাহলে আসলে সে সত্যিকারী ইমানদার নয় সে হলো মুনাফিক বাহ্যিকভাবে সে ইমান প্রকাশ করছে আসলে ভিতরে তার ইমান নেই भरे रही है यह विषयगूलष प्रिय बंधुराा आयत ती गुरुतपूर्ण आयात आल्ला खूब कठिन भाषा बोलें तुम्हारा ठाट्टा विद्रूपर पाओ नाई हाँस्य विषय पाओ नाई आल्ला तुम्हारे हासि रहस्य आल्ला आयतर साथ हासि रहस्य आल्ला आयात बोलते कि आल्ला आयात दोधरण आल्ला आयात दईरण एक हलो आयात अल काउन आल्लर जागतिक निदर्शन पृथ्वी आयात अनुभव हादिसगुली शरियतर आयतर मध्य अंतर्भुक्त हो कारण विधानगुल आल्ला सुबहान पक्षे तो जागतिक निदर्शन के केंद्र करी ठाट्टा विद्रूप कर উদাহরণস্বরূপ একজন ব্যক্তি রাত্রিতে আকাশের দিকে তা কাচ্ছে দেখে এত সব তারকার কি দরকার ছিল আল্লাহর কাজ নেই তারকাগুলি দিয়েছেন এই ধরনের সে ঠাট্টা বিদ্রুপ করলো এটাই একটা কথা বলল। এটাই হলো সেই আল্লাহর বিষয়কে কেন্দ্র করে তার ঠাট্টা বিদ্রুপের বিষয় উদাহরণস্বরূপ হয়তো দেখা গেছে শীত মৌসুমে দিনটাতে শীত না থাকে গরম দেখাচ্ছে অথবা গ্রীষ্ম মৌসুমে গরম না হয় হঠাৎ শীত দেখা দিচ্ছে কি আল্লাহর কোনো কাজ না এই কি সমস্ত পাগলামি কাজ শুরু করছে এই ধরনের কথা যদি কেউ বললে কখনো যে এগুলো কি শীতের সময় গরম গরমের সময় শীত আল্লাহর সব এগুলি নিদর্শন সব এগুলি আল্লাহ রবাহ আলমিন পরিচালনা করছে এগুলিকে কেন্দ্র করে কেউ যদি এই ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথা বলে এটাই হলো আল্লাহ রব্লা আলমিনের নিদর্শনকে কেন্দ্র করে ঠাট্টা বিদ্রুপ করা ঠিক অনুরোধভাবে আল্লাহর নিদর্শন বলতে করা আন ও হাদিসের বিষয়গুলিকে বিশেষ করে করা আনের আয়াতকে যে কোনো আয়াতকে কেন্দ্র করে কেউ যদি ঠাট্টামূলকভাবে কিছু কথা বলে সেটা দলীয় কারণে হোক আর যে কারণেই হোক যদি তার কাছ থেকে ঠাট্টা বিদ্রোপ প্রকাশ পায় ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহামকে কেন্দ্র করে কেউ আল্লাহ রসুলসাল্লামকে খুবই ভালোবাসে কিন্তু একদিন ঠাট্টা করে বলে ফেললো যে আল্লাহ রসুলসাল্লাম তিনি এতগুলি বিয়ে করেছেন কেন ঠাট্টা ঠাট্টাসরে বলে ফেলল এটাই তার যথেষ্ট প্রিয় বন্ধুরা তাই আল্লাহ রবিন বললেন তার ঠাট্টা বিদ্রুপের নাই আল্লাহকে বিদ্রোপে লিপ্ত হবে আল্লাহ নিদর্শন এবং আল্লাহ রাসুলকে কেন্দ্র করে কুমতুম দস্তাহ এগুলিকে কেন্দ্র করে তোমার ঠাট্টা বিদ্রুপ করছো যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়াতটি অবতীর্ণ হলো আল্লাহ রসুল সাল্লাহ্লাম যখন তিনি তাবুকের যুদ্ধের জন্য বের হলেন তাবুকের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল প্রিয় দর্শক বৃন্দ এ পর্যা আমরা একটু ছোট্ট বিরতি যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসব আমাদের এই আলোচনায় আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমরা আলোচনা করছিলাম তাবুকের যুদ্ধ মদিনা থেকে তাবুক অনেক দূর প্রায় সাড়ে সাতশো কিলোমিটার কিন্তু সেই সময়ে যখন ওট আর ঘোড়া ছাড়া অন্য কিছু বাহন নেই সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম সাড়ে কিলোমিটার দূরে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বের হলেন যেই পরিবেশে সময় বের হয়েছিলেন সেই সময়টিও ছিল খুব কঠিন अर्थनैतिक भावेमे शोचन अवस्था छसूल सल्लाह सल्लम साहबी के एक को बोलें जे ए जुद्धिर समय एक हलो बहु दूर जाते अनेक कि दरकार जुद्ध सरंजामा दिए अनेक किस दरकार कि दीते परसमान रजियाल्लाह सेखने घोषणा दिएुदर जो एक शोट दिव এবং একশত উঁটের জন্য যা সরঞ্জামাদি রয়েছে সব কিছু দিব আবার আল্লাহ রসুল সাল্লাম বললেন যা আরও তো অনেক কিছু দরকার আরও কি কেউ দিতে পারো কিছু আবার তিনি বললেন যে হে আল্লাহ রাসুল সাল্লাহ্লাম আমি আরও একশত উঠ দেবো এবং সেই উঁটের যা জামাদি দরকার সেগুলিও দেব আবার আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আরও তো দরকার এই যুদ্ধের জন্য ওসমান রাজা আল্লাহন তৃতীয়বারও বললেন যে হে আল্লাহ রসুল সলাল্লাহ্লাম আমি আরও একশত উঠ দেবো এবং এই একশত উঠের যা স্মরণ জমা দরকার তাও দিবো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলেছিলেন যে হেউসমান আজকের পর থেকে যদি তুমি কিছু নাও করো তোমার যেন সব আল্লাহ রাবুল আলমী ক্ষমা করে দিলেন প্রিয় বন্ধুরা যাক সেই বিষয়ে যাচ্ছি না সেটা ভিন্ন বিষয় তবে এই বিষয়টি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে অর্থের প্রয়োজনও রয়েছে ইসলামের কাজের জন্য তাই সেই ব্যক্তিই হলো সফল সেই ব্যক্তি হচ্ছেন সার্থক যিনি অর্থ আল্লাহ রাবুলি আলামিন তাকে অর্থ দিয়েছেন এবং সেই অর্থগুলিকে সঠিক পথে ব্যয় করার মানসিকতাও আল্লাহ তাকে দিয়েছেন সেই ব্যক্তি হলেন সফল সেই ব্যক্তি হলেন স্বার্থ কারণ অনেকেরই অর্থ রয়েছে কিন্তু সঠিক পথে অর্থ ব্যয় করার মতো তার তৌফিক নাই বা মানসিকতা নেই দেখা যায় যে ঘোরাফেরা ইত্যাদি ইত্যাদি করতে কত টাকা পয়সা খরচ করে কিন্তু যদি বলা হয় যে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আপনি কিছু দেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা বের করে দেয় সেই জন্য অর্থ এরও প্রয়োজন রয়েছে আবার এই অর্থ ব্যবহার করার সঠিক পথে এর মানসিকতাটা হলে সবচেয়ে বড় বিষয় তো যাক সেদিকে যাচ্ছি না তো এভাবে আল্লাহ রাসুল সাল্লাম বের হলেন তো প্রায় তিন হাজার বাহিনী সহ আল্লাহ রাসুল সাল্লাম বের হলেন তো যাওয়ার পরে সেখানে তাবুকের যুদ্ধের ময়দানে সেখানে গিয়ে যিনি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি عبد الله بن عمر رضي الله عنه يقولون ابن عبد الله بن عمر رضي الله عنه تقولون ابن عبد الله عنه محمد بن قاب ابن زايد بن اسلام تقولون بلتوا انجي قال رجول في غزوتي تبو تبو كر جدد شکنه گئ اجزن بكتی مسلمان در مدده صحبه در مدده شيدال در مدده اجزن بلتوا ان ما رأينا مثل قرائنا هؤلاء ارغب بطونا وأكذب السنن আজবানা ইন্দালে একজন মানুষ বলে বসলো যে আসলেই আমরা যারা এসেছি আমাদের মতো অধিক পেটুক আর কাউকে দেখি নাই সব পেটুক মানুষ এগুলি এবং এত মিথ্যুক কাউকে দেখি নাই মিথ্য মানুষ ও আজবানা ইন্দা এবং যুদ্ধের ময়দানে এত ভীরু মানুষকেও দেখি নাই একজন ব্যক্তি হয়ে বললো সে উদ্দেশ্য নিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ এবং সাহাবিদেরকে এবং আমরা কেউ না। তুমি মিথ্যা বলছ অথচ সেও সেই সাহাবিদের বাহিনীর দলের একজন সে সদস্য সেও ওয়লা কিনা তুমি মুনাফেক মুনাফেক না হলে তোমার মুখে এই কথা কখনো বের হতে পারে না এই কথাগুলি শুনেই যাচ্ছি দ্রুত যে আল্লাহ রহসুসাল্লামের কাছে জানাই দিব যে এই লোকটা আমাদের দলেরই তিনি এইভাবে আমাদেরকে কেন্দ্র করে কথা কথা বলতেছেন আমি যেতে যেতেই দেখছি আল্লাহ রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে হয়ে গেছে হয়ে আল্লাহ আল্লাহ পৌঁছতেই দেখছি তার আগেই কোরআন এসে খবর দিয়ে দিচ্ছে তারপরে চড়ে আসেন ওই লোক আবার অফবিন মালিকের পিছনে দৌড়াতে চলে আসছে হে আল্লাহ রাসুল সাল্লাম আসলেই এগুলি তো অন্তর থেকে বলি নাই এগুলি শুধু মুখে মুখে বলছিলাম সময় কাটার জন্য রাস্তা চলছি আর সময় কাটার জন্য এই কথাগুলি আমি বলছি আসলে এগুলি অন্তর থেকে বলি নাই ফক আলাহ আমার عبد الله بن عمر رضی الله عنه বলেন কা anni anzuru ilayhi mutaalliqan bi nas'ati naqat rasulillah sallallahu alaihi wasallam wa innal hijaratatan ka bi rijlaihi alla rasul sallallahu alaihi wasallam er uter lagam dhore she ashe samne dariye je ei apotti guli pesh korche je ashole ei guli to antar theke boli nei ei guli khali amader shomoy katar jonno ei kotha guli golpogojober cholei ami bolechi wa huwa yaqulu innamakunna nakhudhu wa নির্দেশনের সাথে তোমরা আর কোনো আপত্তি করার সুযোগ তোমাদের নেই আল্লাহ তারা ইসলামের বিষয় নিয়ে মুসলমানদেরকে কেন্দ্র করে আল্লাহ আল্লাহ বিষয়কে কেন্দ্র করে তারা এই ধরনের ঠাট্টা বিদ্রুপ কথা বলবে না বন্ধুরা রসুল সাল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহাম শুধু আল্লাহ করলেন। সেটাই শুধু তাদেরকে পরে শুনালেন আর তার দিকে তাকালেন না আর কিছু বললেন কারণ আল্লাহর পক্ষ থেকে যখন এসে গেছে আল্লাহ কোনো দয়া করার সুযোগ নাই কিছু সাত দেওয়ার কোনো সুযোগ নাই ফায়সালা এসে গেছে সেই উপর থেকে যেই উপরের সত্তা তিনি আলি মুম্বি জাতির সুদূর অন্তরের বিষয় জানেন মানুষ অনেক সময় মনে করে যে ঠাট্টা করে সে কথা বলছে বরং ই ধরনের হাদিসও এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন রাজাম কালিমাতিন অনেক সময় মানুষ হাসি ঠাট্টা করে অনেক কিছু কথা বলি কিন্তু সেই কথাগুলি যদি আল্লা কেন্দ্রিক হয়ে থাকে যেগুলিতে আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন সোয়াই হাদিসে যে মানুষ অনেক সময় এমন কিছু কথা বলে বসে যে কথাটা আল্লাহ রাবুল্লাহ আলামিন অপসন্দ করেন যার ফলে সেই পূর্ব এবং পশ্চিম প্রান্ত পৃথিবীর যতটুকু দূরত্ব রয়েছে তার এই ঠাট্টা বিদ্রুপমূলক বা আল্লাহকে তিরস্কারমূলক কথা বলার কারণে সে জাহান্নামের এত নিচে সে চলে যায় পৌঁছে যায় পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত যত দূরত্ব এত দূরত্ব সে জাহান্নামের নিচে চলে যায় তার এই ধরনের ঠাট্টা বিদ্যুৎমূলক কথার কারণে মূলত এটাই হলো তার এক প্রকার যারা তাদের একজন মেয়ে মানুষ যদি সে পর্দার সাথে চলার চেষ্টা করে নিজে শরীরকে সংযমতার সাথে আবৃত করে চলার চেষ্টা করে আরেকজন মেয়ে মানুষ সে পর্দা করে না এখন একে ঠাট্টা করে ঠাট্টা বিদ্রুপ করে যে কি পর্দা করো তুমি অমুক করো তুমুক করো আল্লাহবর কি বিষয়ের সাথে ঠাট্টা করে তাকে একটু চিন্তা করা দরকার কারণ এই পর্দা তাদের খেয়াল খুশি করেনি সেই আল্লাহর বিধান হিসাবে সে পর্দা করেছে এটাকে যদি সে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার পরিস্থিতি কি হয়ে যেতে পারে কারণ সে পর্দা করতে পারেনি এক হলে সে অপরাধ করেছে দ্বিতীয় আরেকজন করছে তাকে সে ঠাট্টা বিদ্রুপ করছে ঠিক একইভাবে আমাদের বিষয়ে দাঁড়ায় অনেক সময় কেউ নামাজ কালাম পড়ছি নিয়মিত আরেকজন ইস্যু নামাজ কালাম ঠিকমতো পরে না কিন্তু আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করে এই নামাজই হয়ে গেছে ঠাট্টা বিদ্রুপ করে থেকে যার ভিতরে সত্যিকারী ইমান রয়েছে সেটা বের হবে না আর অনেক বিষয় রয়েছে আজকাল আমরা দাঁড়িয়ে রাখলে দাড়িকে কেন্দ্র করে ঠাট্টা বিদ্রুপ করা হয় দাঁড়িয়ে এটি কারো মানুষের খেয়ালখি স্বভাব নয় এটা ইসলামের বিষয় কেউ রাখতে পারেনি সেটা তার ত্রুটি কিন্তু কেউ যদি এটাকে ঠাট্টা করে কিছু বলে তাহলে তার ইমানের বিষয়ে প্রশ্ন এসে গেছে তার ইমানের বিষয়ে প্রশ্ন এসে গেছে আমি একটা কাজ করতে পারিনি সেজন্য এই নয় যে আরেকজনকে করতে দিব না এটা কোনো মুসলমানের কোনো দিন স্বভাব হতে পারে না যে আল্লাহকে ভয় করে সে নিজে কোনো বিষয়ে দুর্বল হতে পারে কিন্তু অপর ভাইকে সে দুর্বল রাখবে না বরং তাকে সহযোগিতা দেবে এটাই হলো ইমান এটাই হলো ইসলামের অন্যতম বৈশিষ্ট্য লেখক রাহেমহুল্লাহ তিনি এ অধ্যায় কিছু শিখনীয় বিষয়গুলি শেষে উল্লেখ করেছেন প্রথম হল আন্না, আলামা আনা মনহাদা ফাহা কা যে ব্যক্তি ইসলাম আল্লাহ সুবাহ আল্লাহর কোরআন আল্লাহর রসুল বা ইসলামের বিধিবিধানগুলিকে নিয়ে যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করবে লেখক বলছেন ফাহুয়া কাফির কারণ আল্লাহ রাবুল্লা আলম নিজে বলছেন কদ কাফার তুম বা আদা ইমানিক ইমান আনার পরে তুমি কাফের হয়ে গেছো অতএব সে ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না سيكون هذا هو تفسير الآية في من فعل ذلك كائنا من قانا وفي اي هذه الآية كانت أمرا بوظلام بجيء بها الله رسول السلام صحابي بجيء بها الله رسول صلى الله عليه وسلم سيكون جود در مائدانا كثيرا هذا هو حجنو آي هذا هو صحابي هذا هو صحابي لذلك كانت تار بيتوري زخون اي جنتا گولي چلو جار کروني الله رب العالمين تار ايمان ناكوس کر دي সাহাবিদুরের কথা তুমি ইমানেই নাই তোমার অতএব যেই আমি হই না কেন আমি যেই বেশেই হই না কেন এবং যেই পরিবেশেরই হই না কেন যদি আমার মুখ দিয়ে এই কথাগুলি বের হয় আমি যেই হই না কেন আমার হুকুম হলো এই অনুরোধভাবে অধ্যায় আরো আমরা শিক্ষা পাচ্ছি আলফার কুবাইন নামি মাতি হাটিল্লাহ রসৌলি একজন মানুষ সে ইসলাম ও মুসলিম সমাজের ক্ষতি করার জন্য যে সমস্ত কথা বলে তার অবস্থা হলো একরকম সে এই ধরনের এই শ্রেণিরই মানুষ মুনাফেকের মানুষ আর যে প্রকৃত পক্ষে ইসলাম ও মুসলিম এর উপকারার্থে কথা বলে সে হলো ভিন্ন তার সবসময়ে চিন্তা থাকবে ভিন্ন আসন প্রিয় বন্ধুরা আমরা যেন এ অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করতে পারি মূলত এটা একটা তাউহিদের বড় গুরুত্বপূর্ণ দিক তা হলো তাউহিদ বা আমার ইমান টিকে রাখার একটা গুরুত্বপূর্ণ দিক এ সমস্ত স্বভাব এ আচরণ এ কার্যকলাপ যদি আমার দ্বারা প্রকাশ পেয়ে যায় আল্লাহ না করুক তাহলে আমার ইমান কোন পর্যায়ে যাবে সেটা আল্লাহ রবুলি আলমিন কোরআনে ফ্যাসলা করে দিচ্ছে আসুন আমরা বিষয়টিকে কেন্দ্র করে নিজেরা সতর্ক হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে ইমান ও ইসলাম এর প্রতি দীক্ষিত হওয়ার এবং এই বিষয়গুলিকে অন্তর থেকে পিরিয় জানার এবং সেগুলি মানার আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি